বিস্মিলহ নি <tosim -i> <tosim -i> <tosim -i> এই আয়াতগুলি শুনে স্পষ্ট কিতাবের আমি তোমার নিকট মুসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত যথাযথ ভাবে বিবৃত করিতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ইন্ন ফি রওনা অজল শিয়াফু তো ইফতম মিহুম এস্তফু তো ইফত মিহুমিহু অবন অহুম অহুম ফেরাউন দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং সেখানকার অধিবাসী বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেণীকে সে হীনবোল করিয়াছিল উহাদের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে জীবিত থাকিতে দিত সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারিয়া আমি ইচ্ছা করিলাম সে দেশে যাদেরকে হিনবল করা হইয়াছিল তাহাদের প্রতি অনুগ্রহ করিতে তাদেরকে নেতৃত্ব দান করিতে উত্তরাধিকারী করিতে এবং তাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করিতে ফিরাউন হমান ও তাহাদের বাহিনীকে তাহা দেখাইয়া দিতে যাহা উহাদের নিকর তাহার আশঙ্কা করিত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 মিনাল মূষা জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করিলাম শিশুটিকে স্তন্নদান করিতে থাকো যখন তুমি তাহার সম্পর্কে কোনো আশঙ্কা করিবে তখন ইহাকে দরিয়ায় নিক্ষিপ করিও এবং ভয় করিও না দুঃখ করিও না আমি অবশ্যই ইহাকে তোমার নিকট ফিরাইয়া দিব এবং ইয়াকে রাসুলদের একজন করিবু দতপ্পর লোকজন তাকে উঠাইয়া লইল ইহার পরিণাম তো এই ছিল যে সে উহাদের শত্রু ও দুঃখের কারণ হইবে অবশ্যই ছিল অপরাধী হুদ ফের স্ত্রী বলিল এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকন ইয়াকে হত্যা করিও না সে আমাদের উপকারে আসতে পারে আমরা তাহাকে সন্তান হিসাবেও গ্রহণ করিতে পারি প্রকৃত পক্ষে উহারা ইহার পরিণাম বুঝিতে পারে নাই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 সে তার পরিচয় তো প্রকাশ করিয়াই দিতু সে মুসার ভগ্নিকে বলিল ইহার পিছনে পিছনে যাও সে উহাদের অজ্ঞাত সারে দূর হইতে তাহাকে দেখিতেছিল হুকুম ওহুম লহু পূর্ব হইতেই আমি ধাতৃ স্তন্নপানে তাহাকে বিরত্ব রাখিয়াছিলাম মুসার ভগ্নি বলিল তোমাদের কি আমি এমন এক পরিবারের সন্ধান দিব যারা তোমাদের হইয়া ইহাকে লালন পালন করিবে এবং ইহার কামি হইবে অতঃপর আমি তাহাকে ফিরাইয়া দিলাম তাহার জননের নিকট যাতে তাহার চক্ষু জুড়ায় সে দুঃখ না করে এবং বুঝতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না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 ودخل المدينه على حين غفله من اهلها فوجد فيها رجلين يقتتلان فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه ইহু আগরীতে প্রবেশ করিল।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 قال ربي بما انعمت علي فلن اكون ظهيرا للمجرمين شاربوريلو হে আমার প্রতিপালক তুমি যেtu আমার প্রতি অনুগ্রহ করিয়েছো আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হইব না অতপ্পর ভিতর সতর্ক অবস্থায় সেই নগরীতে তাহার প্রভাত হইল হঠাৎ সে শুনিতে পাইল পূর্বদিন দিন যে ব্যক্তি তাহার সাহায্যের জন্য চিৎকার করিতেছে বিভ্রান্ত ব্যক্তি দুতুমি তক অর্ম তুড়ি দুসলিহী অ মূসা যখন উভয়ের শত্রুকে ধরিতে উদ্যত হইল তখন সে ব্যক্তি বলিয়া উঠিল হে তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করিয়াছ সেভাবেচারী হইতে চাইতেছ শান্তি স্থাপনকারী হইতে চাও না নগরীর দূর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল ও বলিল হে মূসা পরিষদ বর্গ তোমাকে হত্যা করিবার পরামর্শ করিতেছে সুতরাং তুমি বাইরে চড়িয়া যাও আমি তো তোমার মঙ্গলকামী ভিতর সতর্ক অবস্থায় সে সেখান হইতে বাইরে হইয়া পড়িল এবং বলিল হে আমার প্রতিপালক তুমি জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা কর যখন মূসা মাদাইন অভিমুখে যাত্রা করিল তখন বলিল আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন ওলম ওদমজ উম মত মিপূন অজগমি দূনি অতন নিতুদ কো বুকুম কলত যখন সে মাদাইয়ানের কুপের নিকট পৌঁছিল দেখিল একদল লোক তাহাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতেছে এবং উহাদের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে মূসা বলল তোমাদের কি ব্যাপার উহারা বলিল আমরা আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতে পারি না যতক্ষণ রাখালেরা উহাদের জানোয়ার গুলিকে সরিয়া না যায় আমাদের পিতা অতি বৃদ্ধি মুসা তখন উহাদের পক্ষে জানোয়ার গুলিকে পানি পান করাইল তৎপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিল হে আমার প্রতি বালুক তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে আমি তো তাহার কাঙ্গাল ইম স فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ তখন <تصفيق> নারিদয়ের একজন শরম জড়িত চরিত্রে তার নিকট আসিল এবং বলিল আমার পিতা আপনাকে আমন্ত্রণ করিতেছে আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইবার পরিশ্রমিক দেওয়ার জন্য অতঃপর মুসা তাহার নিকট সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল কবল হইতে বাঁচিয়া গিয়াছ ইহাতে একজন বলিল হে পিতা তুমি ইয়াকে মজুর নিযুক্ত করো কারণ তোমার মজুর হিসেবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত ক্বাল ইননি উরিদু আন উনকিহাকা ইহদাবান তাইয়াহাতাইন সে মুসাকে বলিল আমি আমার এই কন্যা দয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই এই শর্তে যে दस बच्चर पूर्ण कराला উষা আমার ও আপনার মধ্যে এই চুক্তি রহিল এই দুইটি মেয়াদের কোনো একটি আমি পূর্ণ করিলে আমার আমরা যে বিষয়ে কথা বলিতেছি আল্লাহ তাহার সাক্ষী কলি আহ লিহিম কুসু ইন্ নাল্লি অতি কুমিন লাল্লী অতি কুমি বিখবরিন ঔজতিনিল্ল কুমত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 شاطئ الوادي الايمن في البقعه المباركه من الشجره ان يا موسى ان يا موسى إني أنا الله رب العالمين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 إِنَّكَ مِنَ الْآمِنِينَ তিন আরো বলা হইল তুমি তোমার জোষ্টি নিক্ষেপ করো অতপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিলো। তখন পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইল না তাকে বলা হইল হে মূর সম্মুখে আস ভয় করু না তুমি তো নিরাপদে যাই তোমার হাত তোমার বগলে রাখো ইহা বাইর হই আসিবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষ হইয়া ভয় দূর করিবার জন্য তোমার দিকে তো সত্য ত্যাগী সম্প্রদায় আমার আমি তো উহাদের একজনকে হত্যা করিয়াছি ফলে আমি আশঙ্কা করিতেছি উহারা আমাকে হত্যা করিবে আমার ভ্রাতা হারুন আমার অপেক্ষা বাগমি। অতএ তাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করো। সে আমাকে সমর্থন করিবে আমি আশঙ্কা করি উহরা আমাকে মিথ্যা বাদী বলিবে قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون الله بولي لين امي تمار براتات دارات تمار باہو شکتشالي كوريبو ایبان تم تمار در اُبھائكه پراتان উহারা তোমাদের নিকট পৌঁছিতে পারিবে না তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে উহাদের উপর প্রবল হইবে قالوا ما هذا إلا سحر مفترا وما سمعنا بهذا في آبائنا الأولين موسى جاكوان اوهدن نکت آما شوئس پشت نداشن گللو یاشلو اوهارا بللو یا تو علیک اندرجال ماترو আমাদের পূর্ব পুরুষগণের কালে কখনো এইরূপ কথা শুনি নাই ওষা বলিল আমার প্রতিপালক সম ফেরউন বলিল হে পরিষদ বর্গ আমি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ আছে বলিয়া জানি না হে হামা তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুচ্ছ প্রাসাদ তৈরি করো হয়তো আমি ইহাতে উঠিয়া মুসার ইলাকে দেখিতে পারি তবে আমি অবশ্যই মনে করি সে মিথ্যা ফ্রাউন ও তাহার বাহিনী অন্যায়ভাবে ভাবে পৃথিবীতে অহংকার করিয়াছিল এবং উহারা মনে করিয়াছিল যে উহারা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না অতএব আমি তাহাকে ও তাহার বাহিনীকে ধরিলাম এবং তাহাদেরকে সমুদ্রে নিক্ষেপ করিলাম দেখো জালিমদের পরিণাম কি হইয়া থাকে উহাদেরকে আমি নেতা করিয়াছিলাম উহারা লোকদেরকে জাহান নামের দিকে আহ্বান করিত কিয়ামতের দিন উহাদেরকে সাহায্য করা হইবে না ও وَيَوْمَ الْقِيَامَةِ هُمْ مِنَ الْمَقْبُوحِينَ اي আমি উহাদের পোস্টাতে লাগাইয়া دیاছি অবিসম্পাদ এবং কিয়ামতের দিন উহারা হইবে ঘৃণিত وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ مِنْ আমি তো পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করিবার পর মূ দিয়েছিলাম কিতাব মানব জাতির জন্য জ্ঞানবর্তিকা পথ নির্দেশ ও অনুগ্রহ স্বরূপ যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে স্যারকে যখন আমি বিধান দিয়াছিলাম উপস্থিত না এবং তুমি প্রত্যক্ষদর্শী ছিলেন বস্তুত আমি অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটাইয়াছিলাম অতঃপর উহাদের বহু যুগ অতিবাহিত হইয়া গিয়াছে তুমি তো মাদাইনবাসীদের মধ্যে বিদ্যমান না উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করিবার জন্য আমি তো ছিলাম রাসুল প্রেরণকারী হুম মুফে যখন আমি আহ্বান করিয়াছিলাম তখন তুমি তুর পর্বত পার্শ্ব উপস্থিত না। বস্তুতে ইহা তোমার প্রতিপালক নিকট হইতে শুরু। তুমি এমন এক পূর্বে কোনো সতর্ককারী আসে নাই যেন উপদেশ গ্রহণ করে فَيَقُولُ رَبَّنَا لَوْلَا أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًا فَنَتَّبِعَ آيَاتِكَ وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ رسول না পাঠাইল উহদের কৃতকর্মের জন্য উহদের কোনো বিপদ হইলে উহারা বলি তো হে আমাদের প্রতিপালক তুমি আমাদের নিকট কোন রাসূল প্রেরণ করিলে না কেন করিলে আমরা তোমার বিধান এবং আমরা উঠিয় উঠিয় অতপ্পর যখন আমার নিকট হইতে উহাদের নিকট সত্য আসিল উহারা বলিতে লাগিল মু সাকে যে রূপ দেওয়া হইয়াছিল তাহাকে সেইরূপ দেওয়া হইল না কেন কিন্তু পূর্বে মু সাঁকে যাহা দেওয়া হইয়াছিল তাহাকে উহারা অস্বীকার করে নাই উহারা বলিয়াছিল দুইটি জাদু একে অপরকে সমর্থন করে এবং উহারা বলিয়াছিল আমরা সকলকেই প্রত্যাখ্যান করি হু আহম বলো তোমরা সত্যবাদী হলে আল্লাহ নিকট হইতে এক কিতাব আনয়ন করো যাহা পথ নির্দেশে হইতে আমি সে কিতাব অনুসরণ করি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 अल्लाह जालिम करें ना। आमी तो निकट दियाची। जहा उपदेश बिही युमिनून। ইহার পূর্বে আমি যাহাদেরকে কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে যখন গুহাদের নিকট ইহা আবৃত্তি করা হয়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 উহারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন উহারা তাহা চলে এবং বলে আমাদের কাজের ফল আমাদের কাজের ফল তোমাদের আমরা অজ্ঞদের সঙ্গ চাহি না তুমি না। তবে সৎপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে অলম নুমিল্লুম হরমিনুজ ইলাই তু কুষ ইন্স لَا লহরা আমি কি উহাদেরকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করি নাই যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেওয়ার স্বরূপ কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না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 তোমার প্রতিপালক জনপদ সমূহ কে ধ্বংস করেন না উহার কেন্দ্রে তাহার আয়াত আবৃত্তি করিবার জন্য রাসুল প্রেরণ না করিয়া এবং আমি জনপদ সম্মুখে তখনই ধ্বংস করি যখন ইহার বাসিন্দারা তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা তো পার্থ এবং যাহা নিকট আছে তাহা উত্তম করিবে না যাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছি। যাহা সে পাইবে সে কি ওই ব্যক্তির সমান যাহাকে আমি পার্থিব জীবনের ভোগ সংবাদ দিয়েছি। যাহাকে পরে কিয়ামতের দিন হাজির করা হইবে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 قال الذين حق عليهم القول ربنا মুল الذين রীন ওই না ওই নহম ক্যম ওই নলে يعبدون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 وَقِيلَ دعووا شركاءكم فَدعوهم فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَرَأَوُوا الْعَذَابِ لَوْ أَنَّهُمْ كَانُوا يَهْتَدُونَ وَوَا <تصفيق> در كَى بَلَا هُوئِ بِي تُمَّا در دیبوتا گُلِكَى آهوان كَرَو تَوْخُنْ يَعَرَى وَوَا در كَى دَاكَى بِي كِنْتُوْ وَوَا ইহারা যদি অনুসরণ করিত আর সেই দিন আল্লাহ ইহাদেরকে ডাকিয়া বলিবেন তোমরা রাসুলগণ কে কি জবাব দিয়াছিলে تسائلون شيئ من شكل توت تحتاد النيكوت হইতে বিলুপ্ত হইবে এবং ইয়ারা একে অপরকে জিজ্ঞাসা বাধো করিতে পারবে না فَمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَن يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ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 তোমার প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাহাকে ইচ্ছা মনোনীত করেন ইহাতে উহাদের কোনো হাত নাই আল্লাহ পবিত্র মহা। এবং উহারা যাহাকে শরীর করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে আর তোমার প্রতিপালক জানেন ইহাদের অন্তর যাহা গোপন করে এবং ইহারা যাহা ব্যক্ত করে তিনি আল্লাহ তিনি তো কোনো ইলাহ নাই দুনিয়া ও আখিরাতে সমস্ত প্রশংসা তাহারি বিধান তাহারি তোমরা তাহারের দিকে প্রত্যাবর্তিত হইবে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছো কি আল্লাহ যদি রাত্রিকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন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 প্রত্যেক সম্প্রদায় হইতে আমি একজন সাক্ষী বাইর করি আনিব এবং বলিব তোমাদের প্রমাণ উপস্থিত কর তখন উহারা জানিতে পারি হইবার অধিকার আল্লাহরি এবং উহারা যাহ উদ্ভাবন করিত তাহা উহাদের সম্প্রদায় ভুক্ত কিন্তু সে তাহাদের প্রতি অধ্যত্ত্ব প্রকাশ করিয়াছিল আমি তাহাকে দান করিয়াছিলাম এমন ধন जहर चाबीगुली वहन करा एक दल बलवान लोकर पोख्य कष्टसाध्य छिलो शरण करो तार संप्रदाय ताके बोलिया छिलो दंभ गरियो ना निश्चय अल्लाह दंभिक देखके पसंद करेन ना वबतगफीमा आताक अल्लाहुद दारल आखिरा वला तन्सनस्इबक मिन अद दुनिया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 তার সম্প্রদায়ের সম্মুখে উপস্থিত হইয়াছিল জাক জমক সহকারে যাহারা পার্থীিব জীবন কামনা করিত তাহারা বলিল আহ কারুনকে যে রূপ দেওয়া হইয়াছে আমাদেরকেও যদি তাহা দেওয়া হইত প্রকৃতই সে মহাভাগ্যবান এবং যাদেরকে কে জ্ঞান দেওয়া হয়েছিল তাহারা বলিল ধিক তোমাদেরকে যাহা ইমান ও সৎকর্ম করে তাহাদের জন্য আল্লাহর পুরস্কার এবং प्रसाद भूगर्भे प्रतित कर सपक्षे एम को दल छा जे आल्लार शास्ति हईते सहा्य करते निज आत्मरक्षा सक्षम छा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 পূর্ব পূর্বদিন যাহারা তাহার মতো হইবার কামনা করিয়াছিল তাহারা বলিতে লাগিল দেখিলে তো আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা হ্রাস করেন যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হইতেন তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে প্রতীত করিতেন দেখিলে তো কাফিরিয়া সফলকাম হয় না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 আর যে মন্দ কর্ম লইয়া উপস্থিত হয় তবে যাহারা মন্দ কর্ম করে তাদেরকে তাহারা যা করিয়াছে উহারি শাস্তি দেওয়া হইবে যিনি তোমার জন্য কুরআনকে করিয়াছেন বিধান তিনি তোমাকে অবশ্যই ফিরাইয়া নেবেন জন্মভূমিতে বলো আমার প্রতিপালক ভালো জানেন কে সৎপথের নির্দেশ আনিয়াছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে তুমি আশা করি কিতাব অবতীর্ণ হইবে ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ সুতরাং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 তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুসিদদের অন্তর্ভুক্ত হইয়া তুমি আল্লাহর সঙ্গে অন্য ইলাকে ডাকিও না व्यतीत अन्न इलाह नाई अल्लाहर सत्ता व्यतीत समस्त कि ध्वसशील विधानी एवं तहारि निकट तुमरा प्रत्यवत हो